صلى الله عليه وسلم وشر الأمور مخدتاتها كما وأشهد أن محمداً عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مخدتاتها وكل مخدتة بدعة وكل بدعة بلانة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 ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وما ياتي الا الله ورسوله فقد فاض فوزا عظيما قال الله سبحانه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه ما يتذكرون فقال رسول الله صلى الله عليه وسلم بما مرام مسلم في صحيح عن آيشة ربي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس من مطورك. في, رواية و و في رواية عملا ليس أو عليه والصلاة والصلاة. الحمد لله. رب حمد في محمد الله الله পর আপনাদেরকে ইসলামী সেন্টারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশীষ ধন্যবাদ জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আল্লাহর আরামিন যেন তাও কি দান করেন সেজন্য তার উত্তরগাহী জানায় দোয়া ও বন্ধুজন আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই আল্লাহ করে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগই আমাদের খ্যাত সমাজ সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা এই কোন আবাদ করি আমরা সেই আবাদের শুনে কিন্তু আগাছা আছে আস না এক ধরে আগাছ হয় করগাছা দিল আজকে ইসলামের যে সমস্ত আগাছ এবং করগা এইগুলি কি এবং কিভাবে আমরা জানি কারণ আগে না জানলে কিন্তু আপনি সঠিক পথ পাবেন তাহলে আমরা প্রথমে আলোচনাটা করেছি যে দেন শুনে আমরা ভালো করে আমাদের আগে ওই দিয়ে গিয়ে আবার হতো আমার কি হয় আউ ধানের চাষ হচ্ছে আউ ধানের কিন্তু ঘাট চাষ বেশি হয়তে গিয়ে দেখলা যে আগাশার সঙ্গে ধানও উঠাইছে এক আল্লাহর দান্দা করে জানা গুলো তার চোখে কমবে যদি আমি ভালো করে না জানি তাহলে অনেক যেটা আবার করতেছি করার প্রয়োজন সেটাও হয়তো কেটে ফেলবো অনেক কষ্ট করে করার পরে অনেক সময় না জানার কারণে না বোঝার কারণে এক একটা ঘাস হতো ধান ওই ধানের ও ধান টাকা পর্যন্ত বিশেষ শেষ করা যেত না ওই ধানের মতোই কি জন্য ও নাম বলতাম কেমন আর একটা হয় কি পরগাছা ধান বনেছি একটা আর অন্য কোন ধান এসে ওর মধ্যে বিষ পেয়ে যায় এমন হয় কি আপনাদেরকে আমি কিছু ফর্মুলা আপনাদের আলোচনা করবো আর যেই ফর্মুলার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামের এই পর এবং অগাছা এবং ইসলামের মধ্যে যে সমস্ত জিনিস আপনার ইসলামের নামে আমাদের মধ্যে চালু হয়ে গেছে এই জিনিসগুলি আমাদেরকে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ইসলাম আর এর সঙ্গে কিছু জোর হয়ে গেছে এটা ইসলামের বাইরে বন্ধু করুন এর আগে আপনাদের একটা একটা কথা আপনাদেরকে মৌলিক কতগুলি কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইকুল পরিপূর্ণ না অপূর্ণ আল্লাহ বলছেন তোলা কোন ইসলামা দিন পরিপূর্ণ সবাই আপনারা একমত আল্লাহ করে চাল তাহলে এই দিনের মধ্যে কোন সংযোজনের যে কোন অবকাশ নেই কমে কোনো কোন অবকা যদি বলি যে দিন অপূর্ণ তাহলে আসলের উপরে বিরাট একটা কিন্তু আমরা জানি বিরাট হাজে আল্লাহ করেছিলেন হালদা আল্লাহ কি আমার দায়িত্ব রেখারা দায়িত্ব পৌঁছে দিয়েছি তেইশটি বছরে তাহলে কি করেছিলাম পাঠিয়েছ তারা এক বাক্য স্বীকার করেছে আমি দায়িত্ব পালন করি প্রকাশ্যে অপ্রকাশ ঘরের বাইরে এমন দিনে রাত্রি রাত করে সহজে একটা অঙ্গ এই যে তাদের কাছে আল্লাহ আলমের ঐশী বাণীতে চির হয়ে যায় তারা যথা কেউ কোন মানুষের কাছে পৌঁছে দেবে এই বিশ্বাসকে যদি কেউ না রাখে তাহলে রসুলদের প্রতি মানের একটা অঙ্গ পাঁচ ইমানে কি হবে কার অনুসরণ করবো আমরা আমি কিন্তু আপনাদেরকে মরিক দিন জানাবো আপনাদের ভালো করার চেষ্টা করবো একবার এই সুর দিয়ে গর্ব হওয়া যাচ্ছে আপনাদেরকে আমি চাবি কাতে চাই কম্পিউটার দিতে চাই যার মাধ্যমে আছে আমার সাবধানতাই এবং আপনার বোঝার উপর এবং জানার উপর নির্ভর করবে যাতে আপনি ধরে মানে আপনাকে একটা কুষ্টিপত্র দিতে চায় এই কুষ্টিপত্রে ঘুষতেই বুঝবেন যে সত্যিই না বাইরে গোল ধরে ঠিক আছে এক কথা অর্থাৎ আল্লাহ করে কুষ্টিপত্র নিয়ে একটা আজকে বাইরে যাবে আল্লাহ করে আমি এটা দাবি আপনার কাছে এবং আল্লাহ যেন আমার কতটা আপনাকে পারি ইসলামের কথা বলে ইচ্ছা আল্লা যখন খেলাফতের দায়িত্ব পেলেন তখন তিনি বললেন আনা মুখে আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুষ্ঠান একজন নতুন করে কিছু আবিষ্কার করার আমি লোক না ইসলাম আমাদের ইস্তু আসার জন্য বলে আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথা এতবার করো। কিন্তু ঝগড়া প্রসাদ যদি লেগে যায় কাছে আসবে তারা তোকে আমরাই নিলাম জিনিস তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহ কোরআন এবং আমার হাজির সুন্দর কাজ করে বা সুরের কাহাদি সেটা বাতলিক হতে পারে কর্মের মাধ্যমে হতে পারে স্বীকৃতি দাম হতে পারে দুটো জিনিসকে তোমার মজবুত করে ধরলে একটা মৌলিক ক্ষমতা শিখে নেন ঝগড়া কম যখনই শুনবেন তখন হাবছে আপনার দেশে আপনাদের জুবান মহলে লালবাতি আপনি মুসলিম সব হালক করেছেন কুষ্টি পাথর গেলেন কে যা তাই করো এই দুটাইকেই আমরা মিনে বাঁধে খুচুর গোরে লালবাতি দাঁড়াইছে আমার রসুল গোরে কোনটা বান্ধে কুস্তি পাথর কিনেছেন আপনাকে জানাবেন তাহলে আল্লাহ আল্লাহ বলছেন রসুল আমার নাহত মা আসার কোন রসুল পাওয়ার নাহা তো আপনি পানত যা করতে বলেছে যা ছাড়তে বলেছে তা পরিহার নাই আরও যা করতে বলে তাই করো আর তারা যা ছাড়তে বলে তাই ছাড়ো মকসি একটা বই আছে আমাদের ওকে যদি কষ্টি পাথরে ফেলা হাবিকে ছান দেন আমার হয় কত পার্সেন্টে ঠিক যায় কত পার্সেন্টে আমি বলছি না পড়া গন্ধ আমি বলছি আমাদের দায়িত্ব একটা বই আগে আপনাদের হাজির তারপরে বলবো যেটা বন্ধুগণ তাহলে আপনারা এটা চাইবেন যে যদি আমার জিনের ব্যাপারে কেউ বলে যেটা শুনলে যেটা বেদা সে অনেক কিছু বেলা ঠিক না বেড়াশুনেই না না আমাদের সবাই মেয়েরাজ গেল করছিল কবে উত্তর দিতে গিয়ে দেড় ঘন্টা দুই ঘন্টার দাঁড়িয়ে না নতুন করে আবিষ্কার করা এবং এর ব্যাপারে আল্লাহ আলামিন এবং তার নাবি হাদিস আমাদেরকে বলে দিয়েছে এবং বহু দল বহু কিছু আমাদের সেটা দেখবো কিন্তু আমার ছেলেকে দেখব না বরং আমি দেখব আমার কোরআন এবং হাদিস এর পৌঁছ আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না আল্লাহ বিভিন্ন একদিন কি করলেন একটা সোজা রেখা এরপরে টানে কিছু জাগ দিলেন বামে কিছু দিলেন এবং বললেন এই সোল পথটা আমার পথ এটার মধ্যেই থাকে গ্রেফতার করে তারা বলবো দুই হাবিস কিন্তু সব বন্ধ করছে যত বেদাট একটা কথা মনে রাখেন যত বেদ যত অপসংস্কৃতি যত কিছু আগাছা যত কিছু করগাছা সবকিছুর মলে চাল হাবিস হুজুরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে আমি মৃত্যুর পরে তোমরা দেখে অনেক মত দে কেউ বলবে যে ডাক কেউ বলবে না হাসানা কেউ বলবে সাইয়া কত ভাগ করবে কিন্তু তোমরা এত কলাপ দেখার পরেও কিন্তু আমার সোননাথ এবং চার খোলা আমার এই যদি কোন সুন্দর যেহেতু দুই আগারে সন্ন্যাস তোমার হাজরা রাজের দিকে রয়েছে দেখুন যেহেতু সকল সাহাবিরা দেখে এই মাস কিন্তু কোন একজন ব্যক্তি সাহাবীর হাদিস হইলেন কোন একজন সাহাবীর কাজ যদি রাসুলের কাজের বিপরীত হয়ে যায় পুজার কারণে কোনটা মানবেন কোন একজন সাহাবীর কথা যদি রাসুলের কথা তাহলে কোনটা মানবেন এই ইমাম রক্ষা করেই শেয়ার পরে গেছেন যদি আমার কথার সামনে কোরআন এবং হাদিসের মুখালিফ হয় সব যদি দুঃখায় আমার কথা ছুড়ে কি আমার রক্ষা করে দেবে এবং তারা বুঝতেন যে ভুল এবং নাবিরা ছাড়া কেউ ভুলেই উঠে না ঠিক কিনা যদি কথা হাবিষ্করণের একটু হয়ে যায় ইমামের এতে ফায়দা দে তিনি আল্লাহ বামদা রাসুল ছিলেন একজন মাসের ভোর জীবন না এমন করতে করতে এমন তো হয়ে গেছে তাই যে না এরপরে যেটা হলো সাহাবাহরামদের পূর্ব কক্ষা হয়েছে মনে রাখবেন যখন একটা আগাথা একটা ওই যা আজাদ করেছেন তার কাছে আসবে তখন ওটা হয়ে যাবে না হয় একটা ঘাস চুর্দি একটা ধান লাগাইছে ঘাস ওই ধানটা ভালো হবে এমনকি সেখান থেকে উঠে যায় বলে নাও যখন একটা সুন্দর উঠে যায় যখন একটা বেদাট চালু হয় তখন একটা সুন্দর গরম লাগলো আপনার তখন সেটাতে একটা সুন্দর দিনে নিয়ে যায় এই জন্যে এই ধরনের কৌ কথা আপনাদের আমি সময় খুলাবে না মনে হবে যে এই বরগাছাগুলিতে এখন আমাদের কিভাবে আমরা নির্ণয় করব তাহলে আমরা কষ্টিপথর পেলার প্রথম কোরআন এবং হাজিসের এই কষ্টিপথরে কি করবো আছে নাই তাহলে বুঝতে পারবো আপনি জানতে পারেন অন্যকে জিজ্ঞেস করেন বোলপত্র পড়েন হাদিস পড়েন এই জন্য একটা কথা বলছেন সবাই যদি নতুন করে একটা চালু করে তাহলে দিনারাত থাকবে দিন মহামশ্রী ইমরাও বলবে তোমরা যেরকম নিজেরা চালু করেছো আমরা চালু করে আমাদের ধর্মাত্মক প্রেমপত্র কি পাবে তোমরা হাদিস্তানুদ্ধের কথা নেই আচ্ছা আমরা যাবেন এবং আশ্চর্য হচ্ছে আমাদের ইসলামের কৃষ্টি কালচার দিচ্ছে বন্ধুগুল এই পরগাগুলি কিভাবে চালু হবে আমি অনেক কথাই বাদ দিলাম কারণ সংক্ষিপ্ত সময় গুলাবে না পরগাথা গুলি একটা বিরাট ইতিহাস সংক্ষিপ্ত আপনাদের বল কঠোর ইসলামের মধ্যে নতুন কথা উপবহন করেছিল আল্লাহ রসুলের তিনজন সাহাবি তার বাড়িতে জিজ্ঞেস করলেন কাকে মায়ের ছাড়া দিলাম আল্লাহ রসুল কেমন ইবাদত করেন কতটা ঘাত পড়েন করেন বললেন যে তিনি সারা তিন আওয়াজ করেন এই করেন ইত্যাদি করে তিনজন সাহাবি মনে করলেন যার জীবনের সমস্ত খাবার আল্লাহ রফুল আগের পাশে সব কিছু ক্ষমা করেছেন তিনি যদি আপনি এবার করেন তাহলে আমাদের একজন বললাম যে শাড়ি করব না তারা আজের দিকে আরেকজন বললাম শুধু রোজায় থাকবো তারা আজের দিকে রোজা থাকবো আরেকজন বললো আমি খাবো না ইত্যাদি আল্লাহ হসেন যখন বাড়িতে আসলেন মা বললেন যে এই ঘটনা আল্লাহ হসেন তোমরা কথা বলেছো বলে হ্যাঁ শুনে আমি রাসুল রাতুলের এক অংশ ঘুমায় এক আমার স্বামীর বাচ্চার ছেলে পরিবার আছে তাদের হক আদায় করে ইসলামী একটা দিকে কাজেই সমানভাবে আমি পারে আমার পর নতুন করে আরো বেশি করে কিছু করতে চায় সে আমার কি হলো আমার উমর থেকে বাইরে এই প্রথম ইসলামের একটা কথা তিনজন স্বামীজিদের কৃতজ্ঞটা বন্ধ হয়ে গেল এর পরবর্তীতে একটা হলো কোথায় হত্যা আহ্বা যেন তারা খেলা হতে বা আল্লাহ ছিলেন মৃত্যুকে কেন্দ্র করে না উমার যে বলবে আমার দামি মারা গিয়েছে তাকে আমি আয় করলেন যায় কাল করে বা তাকে হত্যা করা হয় তাহলে আবার ফিরে যাবে পুকুরিতে উমারের হাত থেকে পড়ে গেলো করবার সেটাও একটা নতুন কথা না মানুষ কামনে মরে যায় রাসুল কামনে মরে যায় যুগে হাজাদ উসমানকে হত্যা করা হবে শাহাদ করা এটা একটা একটা লাভ দিন নতুন দিন কি হত্যা অন্যায় হবে না নতুন আব্দুল্লা সাবা এহু দিছে ইসলামের মুখোশ পরে, ইসলামের নিবাস পরে, ইসলামকে ধ্বংস করেছিল এমনকি হজরত আলী সম্পর্কে মানুষকে আগুন দিয়ে পুনে হত্যা করেছিল যাদের গুরুত্ব এখন মুখ জানি এরপরে বাম যুগে মা বাদ একজন নতুন নতুন আকিদার মশলা কিছু কদার নিয়ে বিশ্বাস কিছু মশলা তৈরি করে এবং তার ছাত্র বিশেষ করে জাহাঙ্গিন সফওয়ার কেউ নতুন করে কিছু নতুন আবিষ্কার করলো আল্লাহদের সিফাতি নাম গফার রাহমান এইগুলি কিছু অস্বীকার বিশেষ করে রাশিদের যুগে নতুন জেলা চালু হল একটা মহতাজের মাধ্যমে ইতিহাস বর্ষিত আসলো আপনারা খেয়াল করেন নতুন করে কিন্তু একদিন হয়ে যায়নি রাশিদের যুগে মহতাজ একটা কি নতুন আবিষ্কার করলো কি কোরআন মাহরুব সৃষ্টি আমরা এদেরকে মাপলোক আল্লাহাদের হাম্বাল তাদেরকে এই হাইসারা করার জন্য চারজনকে যখন রাজ সিংহাসনে যখন নিয়ে আসা হলো রাজবরের রাস্তা একজন বুড়ো ছিল মারা গেল ভয়ে আর দুইজন রাত দরবারে এসে স্বীকার করলো যে হ্যাঁ প্রাণ পাঠলো ইমাম আহমাদুল হাম্বাল বললো না হতে পারে এই যখন তিনি জোর প্রতিবাদ জানালেন দৈনিক যখন চেন আমাদের আমি যা করতে হবে তুমি কি শেষ জরিম বলি আছে রাজ ইমাম হাম্বালকে এত প্রহার করা হলো করা হলো। ইতিহাস সাক্ষী বলা হয় একটা যদি সবল সবচেয়ে উন্নত মানের একটা হাতিকে তুমি প্রহার করা হতো তাহলে সেই হাতি এম থেকে কিন্তু মোহাম্মদ যাকে বাঁচায় তাকে মারিয়েছেন রক্তত্ত শরীর নিয়ে তিনি দুইটা মা আদায় করেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি যে রক্তত্ব রক্ত প্রবাহিত অবস্থায় নামার জন্য আপনি লিখে আসে আমরা তো একটু ব্যয় ধরেই বলে দিচ্ছি যদি নামাজ রাসুলের সামনে তাহলে আমি থাকে আজকে বাস্তবায়ন করতে গিয়ে হাত তাতিদাকে বাস্তবায়ন করতে ইমামদের ইমাম আবহাওয়ার জেলে তাকে জেনে করা হয়েছিল বীজ পুজো করতেন ইমাম মালিকের দুই হাত উঠে দেওয়া হয়েছিল হাত ছেড়ে আপনারা দেখেছেন মানুষ হাত নেওয়া পড়ে ওই যে ইমাম সেটা হাত ছেড়েছে তার বাবু কেমন খাড়লো এক ব্যক্তি আপনাদের একটা গল্প শুনে ছোট্ট চুটি গল্প এক ব্যক্তি বিরাগবেদ খাচ্ছে সেটা আমার দেখার প্রয়োজন নেই আমার বাবাই বিড়াল বেঁধে মাছ খেত তাই আমি বেঁধেই খাবো আমার বাবা দাদা করেছে আমার দুজন করে আর এই চোখ থাকতে যদি চোখ দিয়ে না দেখি আমাদের একটা গ্রাম চাই গান যায় না চোখ থাকতে বন্ধ কথা বলে না মানে ওই কি বলে তার মধ্যে এইটা বলা হয় বন্ধুগো এরপরে কি হল ইমাম আফ আহমাদ দশ লক্ষ হামিজে করে কোরআন নাফিস মেনে নিতে পারেন আর কিন্তু দশ টাকার জন্য কমরা হয় কাজে আপনারা যদি বলেন একটা কথা আলেন অন্য কোন আকিলা সাহায্য অনেক সময় আপনাদের বাড়ি পাশ করতে হবে অনেক হয় বলবেন যে এই দেশে সাপ না ছেলেকে বা উদ্ধার করার জন্য প্রচার করার চেষ্টা করবেন এরপরে কি হলো বিশেষ করে এরপরে ওইভাবে এক পর্যায়ে একের পর এক আগাছা ইসলামে প্রবেশ করতে শুরু করল পর্দা ছা আগাছা আস্তে আস্তে ইসলামের সঠিক এবারও দুরিক্রী হয়ে গেল কোনোটাকে নতুন করে রং করা হল কোনোটাকে বাদ দেওয়া হলো নতুন করে আবিষ্কার করা হলো পদা ছাবলে এটা নতুন করে নিয়ে আসা আর আগাছা বলতে আপনাদেরকে বলবো যেটা আপনারা আমাদেরকে বলে দিতে পারেন সেটা হলো কি যদি এটা পড়াশায় এবং মানে ইসলামের ভাষায় যাতে বলে কি বলা হয় এটাকে আবিষ্কার হয় ইসলামের নামে সবাবির উদ্দেশ্য প্লেন কিন্তু নতুন আবিষ্কার কিন্তু আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ডারান এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন কতগুলি নিয়ে কি করে এমন কোন আলোচনারা আছেন না কি আমার নী কি হবে এমনকি উদ্দেশ্য করে এসছে করেন না কিন্তু সর্বরা যখন করেন তখন উদ্দেশ্য করেন ঠিক না এখানে পার্থক্য অনেক সময় দেখা জড়িলেও তো নতুন আবিষ্কার হবে না মনে নামে ধর্মের নামে সওয়াবের উদ্দেশ্যে নিধির উদ্দেশ্যে যা রাচুরুল্লাহ সল্লাহ করেন নাই ওরা যুগে ছিল না এমন কিছু নতুন এবং কি কি আপনাদের ছয়টা কিন্তু জিনিস আছে কুষ্টি পাথরের কুষ্টি পাথর তারাও কিন্তু পাওয়ার কি হতে হবে নকল কুষ্টি পাথরের কিন্তু মারতে হবে না এবং অরিজিনাল কুষ্টি পাথরের জন্য ছয়টা জিনিস আপনাদের পরে আলোচনা করবেন তাও কিভাবে দেখার কারণ হল এক শ্রেণীর আলেন পরিচিত আরেম নামধারী আলেনদের কি এই ধরনের পরগাছা এবং অরাথাগুলিকে দেখার পরে জানার পরেও ওই নিরাই না বলে যে না এটা অসুবিধা নেই এটা হাসানা খারাপ এটা ভালো আলোচনা আবিষ্কার করা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে মতিনা নতুন আবিষ্কার নামে সেটা হচ্ছে কি দুদাস অন্য আসেন দরারা প্রত্যেকটাই কি এখানে কি বললেন যে ভালো আর নীল পাথর করে দিয়েছেন নাকি আল্লাহ পাথর করেন আপনি কেন পাথর করবেন কোন জাহাজ নয় আল্লাহ বলছেন বোকাল মুসলিম এই ধর্মে নতুন করে কেউ তৈরি করলে যে কেউ আলমী হোক আর জাহেদি হোক আর একজনের কেউ শ্রেণী আমাদের বাঙালিকে আমাদের মিস্তিমাম তুই কিনা যে কেউ আরেম রাজ দারি করলে নতুন করে ওটা বেড়াতে হবে ওটা হাসারা হবে আর কারণ পাবলিক আমাদের কি আল্লাহ বল এই হাবিসের আপনার এই যুক্তি খণ্ডের জন্য অন্য এবার অন্য হাদিসের লম্বা যে কেউ আমল করবে আমি খেলাম এক শ্রেণীর বেদাট ওই করছাগুলিকে ভাগ করে করতে গিয়ে এক শ্রেণীর সাবেক করেছে আরেক শ্রেণীর আপনার ধারে জমি হয়ে গেছে অন্য কিছু খাওয়া আসবে নাকি কামতের দিন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লা বলছেন ওদের সম্পর্কে বলে দিবো যারা এই পৃথিবীতে বলে যে না এটাই আসল ওরা মনে করে এটা ভালো কিন্তু আল্লাহ বলছে যে তারা কি অভ্যস্ত তারা জানে না আদর যে তারা কোথায় এ তাদের তারা অনেক কাজ করেছে কিন্তু মনে রাখবেন শয়তানের কাছে সবচেয়ে প্রিয় আমার হচ্ছে বেদা কেন বলতে পারেন যে বেদা আপ করে কি মনে করে নেকি উদ্দেশ্য করে নেকি উদ্দেশ্যে যে করবে সে কেউ করবে আপনি যদি জানেন যে ভালো কাজ আপনার আপিরাজ কেউ দিন থেকে আপনি ঠিক কিনা এই জন্য শয়তান শৈতানের বাংলা শয়তান কি বলে যায়। যে বহে আগমকে আমি ধ্বংসের আছে আল্লাহ সকালবেলা হাত পাড়িয়ে দেয় সেই রাত্রির পাপিরা আসে আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে রাত্রি বেলা হাত পাউড়িয়ে দেয় দিনের বেলা যারা করেছে অন্যায় করেছে আমার কাছে হাত উঠাও আনতে অনেক করে এবার ছয়তানো এক তো নতুন কিছু একটা নতুন কিছু একটা দোদ লাগবে যার কারণে এই তো না ভাল কি এবার ছয়তান বলছে নতুন করে একটা আবিষ্কার সেটা হল কি নামে কিছু কাজ আর এরপরে রাজের নামে নতুন করে আবিষ্কার নতুন কিছু সংযোজন করাইছিল আর এটা করে কিন্তু সে বা আর করে না আমার এলাকাতেও আর আছে না এবং যারা বেদাত করে তাদের সঙ্গে বসে দেখবেন আমি যেহেতু আলোচনা করছি চাইতো সপ্তম মিষ্টি শুধু আপনাকে বুঝবে না দিন দিনেরই জিনিসটা বুঝবে না এক কারণ দুই নম্বর কারণ হলো মানে পরগা থাকে যা মনে করি আবার দ্বিতীয় কারণ হচ্ছে এক শ্রেণীর আলিম জানার পরেও এক শ্রেণীর আলম আছে পারিপার্শ্বিকতা ভাবে চাকরি বুঝে রুজি বুঝি আটকাল আল্লাহ করে আমাদের শিখেছে কি করবো না সহযোগিতা করা যখন বাচ্চা হারো থাকলো সহযোগিতা করলো ওরা আমাদের দেশে রেডিও টেলিভিশনের মাধ্যমে এই গেটার গুলার জন্য ছুটি ঘোষণা করা হয় না আল্লাহ খাওয়ার জন্য একটা সময় দেওয়া হয় না সরকার প্রচার করা হবে যদি এটা রেডিও টেলিভিশন রেডিও টেলিভিশন কার আওতায় সরকার আইনদের মাসাল যে ইচ্ছে হবে সেই বিষয়টা আমি কিন্তু কারণ হচ্ছে না জেনে না বুঝে ঠকুয়া দেওয়া আল্লাহমা তিনি জিজ্ঞেস করেন এটা একটা কারণ কি না আপনার অপভক্ত আমার সঙ্গে কারণ তুলি করছি আর একটা কারণ রয়েছে অন্ধভক্ত চাকরি জানি হারাপ করছি না চাকরির জায়গা দিন কিন্তু বন্ধু বোন আপনাকে যদি বলা হয় আপনার পুলিশ সাহেবরা যদি বলে যে মেহমান এসেছে হ্যাঁ এই ডালদার গিটি ভালো সবকিছু ভালো কিনে আসবেন চোখ বন্ধ করে বলবেন যে যা আছে তাইবেন বলবেন নাকি একটা কাপড় কিনবেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এর আগে এখন কি বলবেন যে ভাই তো দেখতে না দুনিয়ার ব্যাপারে আমরা যত প্রকার কৌশল যত প্রকার বুদ্ধি যত প্রকার পরামর্শে না কিনতে চলাম ঢাকায় গেলে বাগাল করে আমার খাওয়াতে ভাই গা ও থেকে আমি চল করে আমি নিজে কিন্তু সাহস না কারণ ওখানে যে ফলার আসবে না বড় বড় দাঁড়িয়ে আর বড় বড় আর করেন দাঁড়িয়ে ধরে কখন খাবে কত তাহলে দুনিয়াদিক জিনিস যেন নকল না আছে দুই নম্বর না হয় এক নম্বরটা যেন পায় আবার কম দাম তখন খুব তারা কিন্তু দিনের নকরে কি জানি বুঝতে যাব এটা একটা কারণ যে অন্ধপত্র এবং অন্ধ নামে সবকিছুকে মেনে নেওয়া যেখানে আপনি জানেন দিনের নামে কিছু ব্যবসা হচ্ছে আপনি আপনি জানেন দুই নম্বর আপনি জানেন দুই নম্বরে নম্বর হয় দুই নম্বর প্লেট বিক্রি হয় দুই নম্বর কাপড় বিক্রি হয় তাহলে পেট খারাপ হয়ে যাবে কিন্তু সস্তা খেলে দিন রাই পাওয়া যাবে না অনেক নামাজি হুজুর চকমক করে আল্লাহ হাত কউসারে পানি খাওয়ার জন্য যাবে আমরা হরকর উজুর জায়গাগুলি চকমক করতেছে আমারই তো অনুমত ছে না পানি খাওয়ার যোগ্য না আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা যাচ্ছে নতুন করে কি কি আবিষ্কার করেছে আপনি জানেন না কি বলে হা সহকারী সহকারী মানুষ যারা নিশ্চিত করে নতুন করে আগারটা কর্মের নাম চালু করেছিল আপনাদের বুঝতে হবে এরপরে বন্ধুগণ আর একটা কারণ কি সুন্ন কোনটা করেছেন ইন্টারন্যাশনাল ভাষা এখানে আসার পরে কি করে খুব অধীর হয়ে শুন কি বলে আবি আর দিনের ব্যাপারে একটা হারিস করতে চান ইসলামিক সেন্টারের কি বল কেউ রেখে দিয়েছেন আল্লাহর বান্দা পড়েন না কেমন পেতে বিজ্ঞাসিত হবেন কেন এই বইটা পড়েন এই বইটা করবেন দিনের অজ্ঞতা সুন্নত সম্পর্কে অজ্ঞতা যেরকম আপনাদের ওই যে ভাই প্রশ্ন পেয়েছিলেন আপনারা কেন আমার দেশের অনেক আলু এই যায় না আর জানলেও কি কোনো আপনারা দূরের কথা বলতে পারবেন আলাদা মুসলিম শরীফ আলাদা না কেবল উত্তর আলাদা বলছিলাম কি আর কি ঘর থেকে পকট থেকে এসে সংযোজন করেছে বন্ধুগণ কোনো একটা গালি এবং একটা বন্ধ করে রাখা বিভিন্ন নামে বিভিন্ন পদে বিভিন্ন রঙে যখন রঙিন হয়ে গেছি আমরা তখন বিভিন্ন নামে মানুষকে পাঠা যায় ও সাথী ওরা ওরা মালিক না হ্যাঁ মাঝাব হয়েছে এক মাসায় পাওয়া যাবে কিন্তু মানে এই না যে কথা বললে ওই অন্য মাঝাবের নাম বলে ওটাকে এটা একটা কারণ যে সুন্নত এরপরে আপনাদেরকে বলবো কিছু তাদের যুক্তি আছে তারপরে সংসদে কি বলবো আপনাদের একটা কথা শুধু আপনাদেরকে বলবো ইমাম গাজ্জালি রহমতলার একটা কথা আপনাদের চায় একটা কুষ্টিপত্র আপনার দিতে চায় মানে করতে চায় কিভাবে গাজ্জালি রাহমতো আর বলছেন তুমি একজন আল্লাহ ওয়ানকে যদি দেখো আসমান জড়িত একজন আল্লাহর আলীকে দেখো তার কারামুখে পানির উপরে যাই নামা দিচ্ছে না মা আর করতেছে আমার দেশের সাধারণ মানুষ পাশাল আলিয়া আলী সম্পর্কে এতই খোরাফা এতই অপগল্প গল্প জানে পড়াটা সেদিকে এক ভাই কিন্তু আমার মাথাটাই সার করে দিচ্ছে তাহলে হুজুরদেরকে আমি বলতে হবে অরিদেরকে আমি শাস করতে হবে মানের একটা অঙ্গ অরিদেরকে ভালোবাসতে কিন্তু তারা মতো অরির ক্ষমতা না আল্লাহ ক্ষমতা অন্দিরা কারামুখ দেখায় কোন কেউ কোনদিন কারামুখ দেখাতে পারে না কোন নামী এবং তার ইচ্ছায় কোন নাই আল্লাহ দেখায় অন্ধকারী ওটা আর এক ঘটনা আপনাদের তো নতুন করে এই ধরনের গাল অনেক আছে আসেনা একদিন গল্প আপনাদের যারা কিছু যারা আসেন অনেক গাল গল্প গোল তুই আব্দুল কাদের মার্কেটই একজন দিয়ে শিখতে পারেন এই মার্কেট থেকে এখন বলতে জানেন না যুগ পাইয়া উসমানের বাড়িতে বিরাট তাও আয়োজন আলু মা গরিবকে টাকা হবে না পরে সব হাত কয় তবে পাথর উসমান সম্পর্কে এমন ধারণা তৈরি হতে পারে না গরিব হওয়ার জন্য সরল হলিমা তুলা আলু নেওয়া করা সবচেয়ে জখঞ্জ খাদ্য যেখানে গৌরবদেরকে ডাকা হয় আর গরিবদেরকে হয় না তা বুঝি এই আত্মীয় বন্ধন পুষ যে খাতে নাকে ডাকা দেবে না গরিবটা বাংলাদেশের ইমান দিয়ে হুজুররা হজরত উসমান আর আলী হাইবার ইমান মাপে হ্যাঁ খোলা ঘটনা এমন নাই তার একজন মহিলা বললে বাচ্চা কাটতে হয় না আল্লাহ করে বাচ্চা কাটতে হবে না এক বাচ্চা হবে তিন বাচ্চা এক রুটি দিলে এক বাচ্চা পাবো দুই রুটি দিল দুই বাচ্চা তিন রুটি তিন বাচ্চা রুটি বাচ্চা মুসার কাছে আপনি বলতে বাচ্চা আবার আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ বললে মুসা এক প্লেট মানুষের গোস্ত হানি করি হয়েছে জীবিত মানুষের গোস্ত হানি করছিল একটা আল্লাহ মেয়ে মুসা তো ব্যাস হয়েছে বলে এই ব্যাপার বলে তাই নাকি আরে আল্লাহ কি গোস্ত দি আবার সৌভাগ্য করে করবে করেন আল্লাহ বলে মশা এখনো বুঝতে পারলো নাই না যেই পাগল হ্যাঁ তার গোস্তকে দিতে পারি সেদু আপনি আমি রি দিতে পারি একটু গাল গল্প শুনলেন এবং গল্প বহু একটু বহু একটু বলতে চাই একটু মানে খোরা আছে তাকে বলে আর যদি মানে গাল গল্প অনেকদের নামে আমরা যখন এগুলি কথা বলি তখন বলি আল্লাহ বলছেন হার আবহাওয়াল হার আসতো যে আমার অজির সঙ্গে দুষ্করি করলো আমি তার ঘোষণা করলাম কিন্তু আল্লাহ আছে বন্ধু আছে ঠিক কিনা আল্লাহ বলছে আল্লাহর দুর্গোবন্ধের বন্ধু আলীকে আলো তাদেরকে অন্ধকার থেকে আলো কর নিয়ে যায় আর যারা কাথের মসজিদ কাফের অল্লা দিনা তথা অবস্থা কর তাদের জিজ্ঞেস করা হয় আপনাদের লিখতে না আছে বলবে না িয়ার জন্য গেলাম এক ভাই জিজ্ঞেসগুলো কেতাব তো একশো খানা তার মধ্যে চারখান প্রকাশ্য আর বাকিনী সবই গোপনীয় বাতিনি কিতাব কেতাবগুলি কি এই বাতিনি কেতাবের খবর আর কেউ জানে না তারাই জানে যারা একদম দাবি করে দিন দুই পোটে একটা বাতিনি একটা জাহিরি জাহির জানি বাতিল আল্লাহ রসুল তার আমারও আমাদের কাছে পৌঁছে গেছেন আসলে তোমার হবে না আল্লাহ তাদেরকে রায় করুন বন্ধুগণ এরপরে আপনাদের এ ধরনের অনেক ঘটনায় আপনাদের বলতে গেলে শেষ হয়ে যাবে এবার আপনাদের যেটা বলবো সেটা হলো এই বেদাত এবং এই পরগাছাওয়া গাছ হার কুপুর ভাব এবং এর প্রাচিত্ব এবং এর খারাপ দিকটা কি এক ভালো করে শুনি দুনিয়া এবং আখেড়াতে পদ্যস্ত দুনিয়া অন্ধকার আশের অত অন্ধকার প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে জাল্লাহর আড়াবিন ওই পরগাছা আড়াবেন এবং বিলাতিদের তোবা তারা কবুল করবে না কারণ একজন বিলাতি অবস্থায় যে তোবা করে তৃতীয় ক্ষতি হল যে তারা হাউস কা করতে পারবে না ওখান থেকে তাকে তাগিয়ে দেওয়া হবে তাগিয়ে দেওয়া কোথায় স্থান হবে আপনারা জানতে সেখান থেকে পঞ্চম কারণ হলো আল্লাহ সৌরভ গুলা আর আমি বেদাতি গাটি করে দিনকে ধ্বংস করে আল্লাহ আমি সে বলছেন যে যারা পেলা আট প্রবর্তন করে তারা দিনকে আপনারা হিসাব করেন তারপর কারণ হচ্ছে জাল সেই বেদাতের কারণ একটা শূন্য শ্রীখান থেকে শূন্য শ্রী আসবে সাক্ষী বাদ দিয়ে বেদাত এরপরে আট নম্বর কারণ হচ্ছে যে বেদাগুলো সবচেয়ে পর্দা ছাড়া কথাগুলি সবচেয়ে সরকারের কাছে প্রিয় পাপ সবচেয়ে মানে বড় সাপ নম্বর কারণ হল একটা বেদা কি করে আর শত বেদাটের পর একদিনই কিন্তু আসেন একটা করে যখন সাহসটা করেছে পঞ্চম দিন নিজের মাকে গাল দেয় দেয় না এমনটা হয় না একদিন অন্যায় করে ছোট আরেকজন আরেকদিন দেখবেন যে মাসাল্লাহ প্রথম খাই ফিরে তারপর আস্তে আস্তে তারপরে এমন খাই যে রাস্তার মধ্যে করে থাকতে হবে এইভাবে আস্তে আস্তে ওই পথের পদত্যাগ দশ নম্বর ক্ষতি হচ্ছে যে ওই বেদাতিরা হাত যারা এই দেখবেন আহমদ গুরু হ্যাঁ যারা সুন্নতের পাবন্দী তাদেরকে কাঠে ফোঁচ করে যারা আল্লাহ নুর বিশ্বাস করে না তাদেরকে কাঠে যারা এই সমস্ত মিলাত্রে এগুলিকে বেলাপ বলে তাদেরকে খারাপ যান তাহলে দশ ক্ষতি হচ্ছে এই হাতপন্থী যারা তাদেরকে বিভিন্ন নামে তাদেরকে ঘৃণা করে এগারো নম্বর কারণ হচ্ছে যে তারা আল্লাহ রসলের সুন্দরকে জানার তাদের তাও হয় না এবার আপনাদের কিভাবে আমরা এখান থেকে বেঁচে থাকবো তার একটা প্রথম কিভাবে পদক্ষেপ নেব আমরা কারণ সময় আপনাদের ও অনেক সময় চলে যাবে প্রথম কিভাবে আমরা এটা ইংলিশ থেকে কিভাবে চিনব এটা ইসলামের বই প্রথম হচ্ছে কোরআন হচ্ছে কোরআন এবং হাদিস পড়তে হবে তাদেরকে গ্রহণ করতে হবে কোরআন এবং হারিসের শিক্ষা মানুষকে দিতে হবে ইসলামিক সেন্টার দিচ্ছে এর মাধ্যমে আল্লাহ আপনি অনেক কিছু জানতে পেরেছেন না আল্লাহ তাদেরকে আরো প্রতিদ্রান করবো আপনাদেরকে জানার প্রতিক্রান করবো আল্লাহ তিন নম্বর পদক্ষেপ হল ওই ধরনের লোক লোকদের সঙ্গে উঠা সাহায্য হইবে না আপনি ওখানে গেলেই ওখানে গেলেই আপনার যদি এবং ওইভাবে আপনি করবেন একজন আদমির শরীফ যাই না আমাদের দেশ থেকে করে একজন মহিলা আদমিল শরীফের শখ এগিয়ে পরে ওখানে কি ধরনের করেছে আপনার তো করেছেন যে ধর্ষণ হলো ইত্যাদি হলো বলবেন তোর পত্রিকা জিনিস না তো সবকিছুই তো আজকে আমাদের কাছে সরি একজন দুই যাত্রী ট্রেনে উঠেছে একজন জিজ্ঞেস করছে বলে আপনি আমি শ্বশুর লয় শ্বশুরালয় শরীফ হয়ে গিয়েছিলাম দেখো শ্বশুরালয় যদি আবার শরীফ হয় নাকি আপনার যদি আজের শরীফ হয় তা আমার শ্বশুর কেন শরীফ হবে না এটা হতে পারে না খেলগুলো করছে নাকি এখানে ছিল একটু শরীর লাগাবে শরীর কি আগের শরীর খরচ হয়েছে কোনো রাম নাই আর আমার শুনছিল আমাকে একটা সুন্দরী মেয়ে দিয়েছে এই ওখানে গিয়েছিল নতুন জামা কাপড় দিয়েছে যাতা পয়সা দিয়েছে তারপরে আমাকে ভালো ভালো খাওয়াইছে নিজের পছন্দ সেটা যদি শরীফ না হয় তোমার আজমের শরীফ কেমন শরীফ হয় বুঝতে পেরেছে আজকাল শরীফ আর শরীফ আর আজমির শরীফ আর কত শরীফ আমাদের দেশে চাল রাখ সেই সমস্ত স্থান এবং তাদের উঠা থেকে দূরে থাকতে হবে এটা একটা আপনার নিজেকে বাধ্যের জন্য এরপরে পাঁচ নম্বর হচ্ছে তাদের আমাকেই পড়তে হবে বিশেষ করে এরপর ছয় নম্বর হচ্ছে কোন সময় যদি আমাদের ঝগড়া লেগে যায় সন্ধ্যা এরপরে আপনাকে মনে রাখতে হবে যে এক শ্রেণীর মানুষ ধর্মের নামে ব্যবসা করে এটা আপনার ব্রেনে রাখতে হবে বাজারে যখন যান জানেন যে মানুষ ছগায় আজকাল বাজাররা দুই নম্বর থাকে এটা যখন আপনার বেনে থাকবে বাংলাদেশের মাহিনা আমার মতো একজন মানুষ গরিব মানুষ অনেক কষ্ট তারপরে চেঞ্জ করে দেয় তাহলে যখন আপনি জানেন যে দুই নম্বর আছে যেখানে আপনি কনফার্ম যে এটা নিয়ে ব্যবস্থা করা হয় যেখানে আপনি জানেন যে এর নামে আছে তাহলে আর ওটাও জানছেন এবার দুইটা কি করে মাপেন এটাও একটা পথ মাথা আমি সংকিপ্ত করছি আপনাদের তারপরে হলো যে আর একটা বোকা আশা করবেন না যেমন এত মরিষ কেন আপনার তো শোনে না তাদের অনেক কথা বললে আপনার ইসলাম সমর্থন করেন এই সমস্ত আমরা এখানে যদি এখন বলি যে এখন রাত আলাল্লা বান্দা এখন চোখ নাই যদি বলে না এখন রাত কারটা সদিক হবে বলে তারা কি চোখে দেখিস চলবে যুক্তি বলেন না তারা কথা বলে মানুষ যদি বলে এখন তাহলে তাকে যুক্তি দিয়ে থা যাবে না যে চোখ না এখানে বন্ধুগো অধিকের কোন গড়াই গায়ে যুক্তি দিনে চলবে না বরং হাত একজন গরিব দুঃখী একজন সত্যবাদী যার সঙ্গে হাত তার সঙ্গে থাকি আমার দেশের পার্লামেন্ট না জনগণের ক্ষমতা যা বলল সেটাই ধর্ম সেটাই সেটাই নিয়ম কারণ ইসলাম বলে হাত যদি একজন হয় সেটাই হাবছেন না উমার বলছেন মহ বেশি হয়ে গেছে ক্ষমা যেতে হবে একজন মহিলা দাঁড়িয়ে বলে উমা তুই কোরআন রায় কোনো নাই তারা স্বর্ণের জীব দিয়ে যদি বিয়ে করো তারপরে জোরপূর্বে ওই স্ত্রীর অনুমতি ছাড়া থেকে তুমি কিছু না তো কি স্বর্ণের ঢিপ দিয়ে বিয়ে শুরু হয়েছে হয় নাকি উমারা যেন অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন কাঠ ঠিক আছে জানাবো আমার দেশে ভুজায় প্রশ্ন করি না কিন্তু আগত দেয় এমন কি প্রশ্নই করা যাবে না এরপরে যে আপনাকে বলতেছে শূন্য কথা যদি দেখোটা পূরণ করিনি আপনাদের যদি দেখো আল্লাহর আসমানের দাস করতেছে আর যদি দেখো বিন্দু পরিমানে তার শূন্যতির খেলাফি করতেছে পরিমাণে যে খেলা প্রবেশী আলো পারবে ঢোকাই করবেন হোক এরপরে আপনাকে আর একটা শেষ পরামর্শ দিব সেটা হলো কি তাদের এই মুখোশ যে সমস্ত যারা খুবই দেয় যারা আপনাদেরকে সঠিক করে কি করে বাতে দিতে পারে তাদের বই কিছু করবো অর্থাৎ জালিয়াতের বইগুলি ভালো করে পড়ো এর মাধ্যমে জানতে পারবেন যে কোনটা কোনটা না আপনি আলু করেন আলোচনা এটা একটা না কিনা বন্ধু শেষে আপনাদেরকে বলবো অর্ডার করেছিলাম যে কোনটা এভাবে তখন সেখানে ছয়টা জিনিস থাকতে হবে তখনই বলবেন আপনি যে জিনিসটা এবাদত এটা করলে স্বভাব আছে না করলে গুণা আছে কর্মস্বরাব হলে নিকি আছে না করলে গুনে গুণা নাই ঠিক আছে তখন ছয়টা উপস্থিতি আপনি দেখবেন এর স্বাভাবিক কি কারণ কেন এটি চালু করা হয়েছে মধ্যে একটা হিকমত আছে চালু কেন করা হয়েছে মিলাছুরি চালু করা কি কারণ হুদেশের খাওয়া দাওয়ার কারণ খাওয়া দাওয়া কারণ কোনো এবারও থাকে ঠিক কিনা আপনার না মানে ইয়া বোঝার চেষ্টা করেন আমি কিন্তু কোন আলেমকে আমি কটক করে কথা বলা করছি এগুলি কথা বলেছে অতিরঞ্জিত আছে আপনাদেরকে বুঝাবের জন্য আল্লাহ পোষণ করে বলছি কাউকে যেন আল্লাহ আমাকে আমার মুহূর্তে কাউকে ছোট না করা হয় আল্লাহর বান্ধব হয়তো জানে না সেই জন্য প্রথম কারণ থাকতে হবে দুই নম্বরে জিন্স কি ধরনের এবাদতটা এটা কি শারীরিক এবাদত না মানের এবাদত না দুইটাই একসঙ্গে কোন জিন্সের এটা এটা কি রাত্রের না দিনের না কখন এইতে না রাতের দিন না যা জিনিস বলতে বোঝায় এর যেরকম জিনিস বলতে বলে যে পুরুষ এবং নারী জিনিস ওরা পুরুষ এরা হলো মহিলা ঠিক কোন জিনিস শারীরিক না মানসিক না কোন ধরনের এর এরপরে হলো কি এর পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে থেকে আছে হজর উদ্দয় কয়েকটা সন্ধ্যা যেটা আমি এরপরে কাইদা আগে না রুকু আগে সমাজের সবচেয়ে উত্তম জিনিস হল সেদা তো সেজাটা যে উত্তম সবাই করবো রুকুটা পরে হবে সুরা ফাতেহা পরে করবো অংশ আগে করবো সুরা পড়লে তিনবার পড়লে এক করা খতম समय हाज कत नय तारीख आज ना नये আমি নয় পরে আবার নয় আসা পর্যন্ত সারা বছর থাকবো হাজ হবে হজর হওয়ার আগে হজর হওয়ার পরে হবে সূর্য পাঁচ মিনিট আগে আর পাশেই ডুবে নেই খাই হবে না তাহলে সময় নির্ধারণ করার দ্বারা থাকত এরপরে এখন যদি আপনি কাজ করতে হবে কোথায় আপনি বলেন যে না আর সাত তারিখে মক্কা বেশি ক্ষম করবে যেখানে আমি নয় তারিখে মক্কায় থাকবো হবে রোজা রমজান মাসে করব না করবো কাজ করতে মক্কাই বাংলাদেশ থেকে কাজ করব এখন রোজা কমজান মাস না এখনই রোজা করে নি রমজানের হবে নাকি তাহলে এই ছয়টা জিনিস প্রথমত কারণ কারণের মধ্যে যদি নকলকে খরচ করেন আর নকল করেন চলবে চলবে না তিন নম্বরে হল এর নির্দিষ্ট কত রাখা কত ভাবে তিন হল ঐতিহাস কি ধরনের আমরা পড়ি না করি না কিন্তু কি ধরনের দূর করলে সেই দূর ঠিক হয়ে আছে আমাকে বুঝবেন কয়েকটা না হলেই বুঝবেন এটা পরে গাছ ইসলাম না ইসলাম এটা সময় দূর পড়ার জন্য কোন নির্দিষ্ট সময় নাই বা থাকলেও যেভাবে আমরা ওই কোন মৃত্যুর দিবসে করি সেই ধরস্থান নাই আছে একচল্লিশটা স্থানে দূর করা এরপর আপনাদেরকে শুধু আসতে বলবো কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা সব কিছু তিনটা পদক্ষেপ প্রথম পদক্ষেপ হল কি তিনটা পদক্ষেপ আমাদের সকলের নেওয়া দরকার সেটা হল কি নতুন করে ইমানের জাগরণ করতে হবে না নতুন করে ইমানের ইমান আসতে আমি বললাম না যে নতুন করে ইমান দিতে হবে নতুন করে ইমানের পুনর্জাগরণ কিসের ভিত্তিতে কথাগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে ভালো করে থাকবে বুঝতে পারলেন যারা হয়তো যাচ্ছে নতুন করে ইমানের কোন জাগরণ তাহিদের ভিত্তিতে ইমান আছে কিন্তু জাগরণ না আছে জাগরণ কিন্তু তাহিদের ভিত্তিতে না ওই শিখ দে সত্যি ইমান কোনটা আমরা আদর জানি না রাখবেন তাহিদ হচ্ছে ইসলামের মূল ভিড় আর এই বল ভিতকে যদি মনে করেন ছাদে একটা বম ভাঙতে কয়টা বম লাগবে বলুন আপনারা দশটা ইসলামের জন্য পারমাণবিক বমা কি জানেন এক নম্বর হল শিখ আর দুই নম্বরে হল ছোলো পরিজন যেটা হল কি আস্তে আস্তে ওই ভীত নষ্ট প্রথম পরীক্ষে নতুন করে ইমানের জাগরণের ভিত্তিতে যেভাবে তারা ইসলাম বলেছিল তার বন্ধুবন্ধু আজকে আপন আপন মত আপন আপন পথে আপন আপন বুঝে আপন আপন ব্যাখ্যায় আপন আপন আপন আপন তরিকায় ইসলাম প্রচার হচ্ছে না সবাই আপনার পর ব্যাখ্যা কেউ ভাব জাহেরি বাতিল কেউ আরো কত ভাব তৈক এর আগে আমার ভাই একদিন নাই চেষ্টা করবে। তাহলে যে আমাদেরকে নতুন করে ইসলামকে জানতে হবে আজকে ইসলাম অরিজিনাল ইসলাম কারণ তারা পড়তেছে মুসলিম পড়তেছে আন্দোলন করতেছে ওরা কোন হুজুরের কাছ থেকে কোনো খানকার শরীর থেকে কোন বাধারের ভিত্তিতে কোন হুজুরের ভিতটাতে ইসলাম ছিল না এখন যেরকম কুকুরী আছে নেতৃত্ব তাদের হাতে আপনি যেখানেই থাকুন যাই নেতৃত্ব দেবেন মুসলমানের নামে দেখি সত্যিকারে মুসলমানের একজন নেতৃত্ব ছিল যাবো অন্যদের হাতে যাবে কি ছিল ফ্রিস্তিন বাইতুল মাসলমানদের কাছে ইমামা যেভাবে করোনা হাজির ছিল যে ব্যাখ্যা দিয়েছিল ভাবে নতুন করে নিজের নিজের আপন আপন ব্যাখ্যা এবং মতলব এবং নিজের নিজের স্বার্থের ইসলাম না ঠিক কিনা আপনার একমত সঙ্গে बुझा आज के मान भिताजे ना हार कारण इसलाम सठ रूपरेखा ইসলামের অরিজিনাল জিনিস আমাদের থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে এবং তাদের এবং ইমামদের যে বুঝ সেই বুঝ আমাদের কাছে না আসার কারণে আমরা আশ্চর্য হই যখন মাঝাবি ঠিকার বইগুলি পড়ি বিশেষ করে আমাদের দেশের আমাদের যে হারাতি মাঝাবের নামরা অধিকাংশ যখন হারাতি মাঝে ঠিকার বইগুলি পড়ি আর প্রচিত মাঝাবে যখন আমল দেখি তখন আমাকে আশ্চর্য লাগবে আছে আর সবাই কিন্তু মাঝারের নাম দিয়ে চালাচ্ছে আফগানিস্তানের নাম দিয়ে তারা যায় এখনকারী আলেন্দে কেউ দেখাচ্ছে বরং বই পড়ে দেখুন তারা বেদা আসি দু আগেই বলেছে আর কি করে তাহলে আসুন আমরা যদি ইমানের ভিত্তিতে পুনর্জাগরণ করি আমরা এবং আমরা সেই অনুযায়ী আমল করি আল্লাহ আমাদের অভিনয় করলাম কামনা করি এবার আপনাদের প্রশ্নের জন্য রেখে দিলাম এবার সবের প্রয় বাড়তে সামনে হয়তো প্রশ্ন করবেন এবং আমি উত্তর দেবেন এর বিষয়ে কেউ বলতে পারি না দশম শোনের সাতাইশে রাজ মেরাজ হয়েছে এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই বরং হয় না এর প্রমাণ রাখানা গেছে কখনো রমজান মারে রমজান আগে না পরে রজভের পরে রজ সাবান থাকুন না বলে জান তো তিনি পরে যান পরেও নামাজ পেলেন না দুই আগেই নামাজ পৃষ্ঠতেছে আমাদের জন্য পরে গেছিল আছে মনে রাখতে হবে মেরাজ কামার বহু এসেছিলাম কমপক্ষে পনেরো বিশটা কথা খাওয়াল আসে যে এক তারিখে ওই তারিখে ওই তারিখে তারপর আমরা নির্দিষ্ট করে দিয়েছি লালুসজ্জা কত কিছু করে একেবারে রং রং সরকারি ছুটি সবে বরাদ সবে মেরাজ আমরা পালন করি বলছি আসুন আমরা সঠিক ইসলামকে জানার চেষ্টা করি এবং এই কষ্টে আমার দাম করি যা দেখি তাকে আমরা ঘুষিয়ে পাপার চেষ্টা করি আল্লাহ রকুল্লাহকে জানা এবং সেখান থেকে আগারটা কর্মচারীদেরকে দূর করে দিয়ে আমরা সত্যিভাবে হলো কি পাওয়ি আমাদের হনতে পারি আল্লাহুল সেটা অপজ্ঞান করবেন আমার ভাই প্রশ্ন করেছে প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার ভাই প্রশ্ন করেছেন পেশাব করে পানি দ্বারা ধত করা সুন্দর না অন্য কোনো মাটি বা কাগজ দিয়ে কুলুক ধরা সুন্দর সঠিকভাবে জানতে চাই ধরার পরে পানি দিয়ে পরিষ্কার করা এবং স্ট্রিজ বা পানি ব্যবহার করা দুটো অ্যাকশন করা একদম অসুবিধা নেই কিন্তু শুধু যদি পানি কেউ ব্যবহার করে সেটাও যায় শুধু ঢিলা কুলুপ ব্যবহার করে সেটাও যায় ঠিক আছে এক আমাদের আল্লাহ তাদের হেলায় করুক তারা মনে করে যে কুরু না ধরলে তারা নামাজই হয় এবং তার নামাজ অনেক কিছুই তার পক্ষে জরুর পেশ করার চেষ্টা করে আল্লাহ আগামী তাদের প্রশংসা করে ইন্দ্রের তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি করছে এবং তাদেরকে তাদের প্রশংসা আয়ত না হয়েছে আমাদের হুজুররা দেখা দেয় এটা কি তারা তুলুক ধরার পরে পানি ব্যবহার করতে না আদও না বরং তারা শুধু পানি ব্যবহার করত সেই পানি খুব কষ্ট ছিল কিন্তু তারা পানির ব্যবস্থা করতে এই জন্য তাদের প্রশংসায় আয়াতা দিল আমাদের এক শ্রেণীর হুজুর মনে করেছে তারা তুলুক ধরতে না আদও না বরং হ্যাঁ কিন্তু এমন যদি কেউ হয় যে যা অসুখের কারণে সব ঝরে তাহলে তাকে প্রুপ ধরাটা তারপরে পানি কিন্তু আরও প্রার অপরিহার্যটা নেই যদি তা হ্যাঁ কি জানেন গ্লাসের পানি সব শেষ করার পরে আবার যদি মিং একটা পানি বাইরে আল্লাহর বাপা মানুষের তৈরি আর আল্লাহ তৈরি একসঙ্গে সাদৃশ্য দিতে চান এই জন্য ইমানুষ শুনি প্লিজ সবটা কি কিভাবে প্রায় এবং কি কিভাবে মানুষকে করে তার মধ্যে এটাও আছে আসছে যাচ্ছে আলীম মনে করে যে পুরুপ না ধরলে তার মনে হয় পেশা ব্যয় নতি আছে বহু মূত্র তার হয়েছে ডাক্তারি মেডিকেল কথা বলেছেন কি মানুষের যখন মনে করে মূত্রথলিতে পেশা জমে যায় তখন সেখানে একটা অসার আছে অসার ধরে রেখেছে ওয়সারের একটা ক্ষমতা দেওয়া হয়েছে এক একজনের এক ক্ষমতা যখন লোড বেশি হয়ে যায় তখন ও আর থামতে পারে না চাপাচাপি করা হয় বেআরি বেহায় করা হয় তখন কি ওই যে ওয়াশারটা তখন তোমার মধ্যে চাপ পড়তেছে ঠিক কিনা আর চাপ পড়লে আবার সে বাইরে আসবে হ্যাঁ আরে এরা বাইরের যখন এই তো বাইরে হচ্ছে এইটা কদম হাটায় হাতিস মারা আদৌ প্রয়োজন নেই বরং আপনাদেরকে বলতে চাই যে এই মাথড়াটা এই বেহাইটা আপনাদেরকে বলতে চাই যে আপনার কি বলে ধান গুলশানে একটা ভালো মসজিদ আছে ধানমন্ডি ধানমন্ডিটা কি বলে একটা ভালো মসজিদ আছে দেখছি না জ্বালাতে আপনার সেখানে একবার যারা এটা নিয়ে আমি পাশে আগে যখন এরকম কি করে আপনার হাঁটাহাঁটি করে দেয়ের মতো ওখানকার বড় লোকদের ছেলেমেয়েরা ওই দোতলা তিনতলাতে দেখে হাতে বলে কাপড় উঠাই এরকম ব্যয় আমি হাঁদে থেকে ঝেড়ে দাও তো ঝাড়া মারেন ঝাড়া দেন আপনি ঝেড়ে দেওয়ার কথা যেটুকা রাস্তায় হ্যাঁ কারো অসুখ থাকলে আপনি যদি করেন করেন কিন্তু অন্যের উপরে চাপায় দিয়ে বুঝছেন কেউ কিন্তু আপনি ওইভাবে করবেন ঠেকা করবেন ঝিঁকা যদি করবেন তাি করবেন এটা ইসলাম আদৌ পশেন যার প্রশ্ন আছে ঠিক তারি বলে খুঁজবার নিয়ম হলো খুঁতবার দিইটা হবে দুইটা পাট অর্থাৎ মধ্যখানে একবার বসা এই বসার আগে তাকে বলা হয় প্রথম খুঁতবা আর তাকে বলা হয় দ্বিতীয় খুঁতবা রাসিরুল্লাহ সাল্লি সাল্লাম এভাবেই খুদবা দিতেন আরে আশ্চর্য এই দেশে দেখেছেন লাতি হাতিনি খুঁতবা দেয় এবং লাতি অনেকে লাঠি হাতিনি খুটবা দেয় রাসিরুল্লাহ সাল্লাহ খুদবা দিতেন তখন একটা হাতিনি খুদবা দিতেন আমার দেশের মধ্যে বলে যে আল্লাহ গুড়ো হয়ে গেছিলেন তখন তিনি লাঠি নিতেন তো তিনি লাতি হাতে নিয়ে সবসময় দিতেন এই জন্যে কোন এক আমি যেন লাঠি নিয়ে খুটবা দিতাম একজন আপনি কেন এই অনেক কথা তো মনে রাখতে হবে এই দেশে যেরকম খুটবা দেখতেছেন উঠে গেল প্রথম খুঁটবা দ্বিতীয় খুঁটবা মধ্যখানে বস্তা ঠিকঠাক এইভাবেই খুঁটবা মেম্বারে উঠে আরবিবাদ করবে যা যখন আলোচনা বানো মাইয়াদের যুগে তাদের রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়ার মেম্বারে এদের সব দোয়া করে না আপনার বুঝতে পারেন তো বানো ওমাইয়াদের জন্যে দোয়া করার একটা নিয়ম ছিল তো যেহেতু লিখিত এখন আব্বাস দোয়া করে বিপদে না দোয়া করো তবু যুগের চাকরি না কারণ কি বলি বেডা জানো না এখন আপনার কারা রাষ্ট্র চালাই কার জন্য তুমি দোয়া করো তার উদ্দেশ্যে আরো খুব অবস্থা তাই কি আসে ভালোবন্ধ সাব দিচ্ছি তিনি জানা আমরা জন্য সরাসরি দুইটা ক্ষুদ্ধা হবে এবং উঠেই হবে যায় গেছে তবে আপনারা গন্ডগোল করবেন না আগে মানুষকে জানান বুঝান তারপরে সম্পর্কে জিজ্ঞেস করেছেন তাকে একজন তাঁপি ধরা দেয় সাল্লামকে তিনি দেখেন নাই তার সম্পর্কে একটা হাবিস এসেছে আল্লাহ বান্দা বান্দা কিন্তু এর মানে এখানেও গদা খিচুড়ি মানে খোরাফি আল্লা রসুল বললেন যে আওয়াজ কর্মী বলে একজন লোক হবে আর আমার এই জামাটা তাকে নিতে দিবে তো আল্লাহ রসুলের সাহাবি কি করলেন আল্লাহ জামা দেওয়ার জন্য খোঁজ করতে করতে পাওয়া গেল যে সেই পক্ষীর রাখার পকৃত আছে তো আপনি কে হ্যাঁ বলে আমি তো মদিনা থেকে আল্লাহ সাহাবি আপনি আল্লাহ রসুলের এখন আপনার সমস্ত দাঁত দেখতে পাচ্ছি না আপনার দাঁড়িয়ে না এই দেখো আমার আল্লাহ রহুদের কথা যখন পড়েছি আমি তখন আমার একে একে বত্রিশটা দাঁত আমি ভেঙে শেষ করেছি বয়স্ক যদি ভেঙে থাকে সেই জন্য সে ভালো কাজ করে না অন্যায় কাজ করি আর আল্লাহ দাঁত ভাঙার কথা শুনলে আপনাকে দাঁত ভাঙতে এমন কথাও ইসলাম আপনাকে দায় করে নাই যেটা আপনার জন্য নিখোঁজ ইসলাম হারানো আপনার পক্ষে আপনার জন্য যা ক্ষতি অন্যের জন্য যা ক্ষতি চলবে আল্লাহ রসুলের জিন্দগি জামানা আল্লাহ সম্পর্কে বলেছেন কিন্তু ওয়াইস কর্ণী সম্পর্কে এতই অতিরঞ্জিত কথা আছে যে সারাত বললে শেষ হবে না সে আর কি খোঁজ করে আপনাদের পড়াশ্বরী এই সঙ্গে আছে কিনা সারাত শেষ হল সরবরাহ সম্পর্কে জিজ্ঞেস আমরা দেশে যেভাবে পালন করি এটা কি বেড়া মহারাত্রের বন্ধুক সবরাতের পিছনে কোনো সহি হাবিস নেই সহবরাতের পিছনে কোন সহিদ হাবিস নেই মাতার শরীফের তিনটা হাবিস রয়েছে প্রথম হাবিস হাজত আলী রাজাল প্রথম যেটা দলিল পেশ করা হচ্ছে কোরআন কখন হয়েছে কদর রাত্রো ইন্দ্র ইন্দ্রনা মা রায় কদর হ্যাঁ আয়াত দিয়ে যারা এবং মাস্ক স্পষ্টা আছে যেখানে ইক্রামা থেকে একটা বর্ণনা আছে অত্যন্ত দুর্বল বর্ণা আল্লাহ বলছেন এটা মন কাজ অগ্রহণযোগ্য বননা সেখান থেকেই মা আল্লাহ রবীন্দ্র করে তাদের লিখে দিয়েছে ভাগ্য রে বরা সব মানে রাখি আর বরাত্ম বিচ্ছিন্ন করা বা পরাত্মারে কিন্তু ভাগ্য বিচ্ছিন্ন করা বা বরাত্মানে কিছু হিসেবে আমার অংশ নেই পরাত্মার মনে কিন্তু আমরা ভাগ্য আগেও বরাত্মাগ্য নেই বরাবাসী বাঙালি পালো ওই বড়াতের নাম সব মানে রাত্রি সব মানে রাত্রি যদি ওদের মেডিল আরবি হতো তাহলে তুই বড় হেতো ঠিক না আর কোরআন আদি কিছু না তাহলে আরবি হতো নামটা জিদে এক শ্রেণীর আলেন্দ্র এরপরে আস্তে আস্তে সঙ্গে অনেক কিছু যে উনি হালুয়া রুটি পর্যন্ত হালুয়া রুটি কেন খানের ওদের যুদ্ধ হয়ে গেছিল ঠিক না ঠিকছে না ওদের যুদ্ধ হলো রঙাগান এগারো তারিখ শুনবেন এগারো তারিখ ট্রেনে নিয়ে আসলেন কোথায় আরো দুই কোথায় আর বুঝতে পেরেছে এতই খুঁজা যান বারের আর দুবস বুঝতে পেরেছেন আপনারা আলী আম থেকে একটা হাবি আছে আল্লাহ রসুল বলছেন যে এই রাত্রিতে আল্লাহর রব্ল আরামি নেমে আসেন সেই নেমে এসে তোমরা এবং এই রাত্রিতে তোমরা রাত জাগরণ করো দিন রোজা থাকো এবং রাত্রিতে আল্লাহ বলে কি তোমরা এই হারিসটা একটা দুর্বল বরং যারা কারণ এই হাদিসের গণনাকারী ইবুলা আবিস আব্দুল্লাহ ইবুলো মাহমদ ইবুল্লা আবু সাবরা এবং আহমদিনা সবচেয়ে মহাদিস আপার ক্লাসে তার দুইজন বলছে গান আল্লাহ রসুল যখনই ফিরেছে মা আসা আগে এসে গেছি হাদিস আল্লাহ দেখে ফেলেছেন আয়সা হাট খোঁজ করতে হবে কি বলছে নাকি না বলে তুমি আজকে সব রাত্রি বা পনেরো তারিখ আজকে আল্লাহ বনাবেন যত গোলা পেরে সেই যে ইয়ার ওই যে ছাগল এত লোমে সমগ্র এই হালিসটাও দূর এর মধ্যে হাজার আজকা এর কাজই হল কি জানেন কাছে শুনে তাও বানা করেন কোন কথা তার একটা শুনে নিজেই বানা বানাইলেন দূর বানাবে কারণের মধ্যে আব্দুল্লাহিয়া এই বেচারা ভালো কিন্তু বই পড়তে সব পুড়ে গেছিল তারপরে ব্রেন তার বিকৃতি হয়েছিল এরপরে হারিজ মানে জয়ী হারিস বহনা এবং এর মধ্যে একজন দাবি আছে এর নাম হরিদ্দিন মুসলিম এর কারণ ছিল দুই তিনজন মধ্যে বাদ দিয়ে আর একজন কাছ থেকে বর্ণনা শিক্ষকের শিক্ষকের মৃত্যু বছর আগে আর ছাত্র বর্ণনা করছে বছর পরে আজ গ্রহণ করা যাবে আপনি যদি বলেন আমার মৃত্যুর পরে স্বামীদের কাছ থেকে আমি হবে মনে করেন আগে আমি এখান থেকে মনে করেন কোথায় কুয়েত কিন্তু জানি কুয়েতের মানুষকে যার জন্য বাঙালি বলে আমি স্বামীদের কাছ থেকে হবে দেখাই হয়নি যার শুনি এই ধরনের সব দুর্বল একটা শহীদ হাবিব সেটা হলো এই মুসলিম শহীদের হাবিবটা হলো বলছেন রোজা তার রাখা অভ্যাস রোজা দুটা করেনি কারণ রমজানের সঙ্গে মিলিয়ে যাওয়া রোজা নিষেধাজ্ঞে দুই একটা রোজা আমি করি দেওয়া নিষেধাজ্ঞা আল্লাহ রোজা করেন আল্লাহ তুমি কি করে শহীদটা তোমাদের সিয়ারের সাবান কি করেছে বলে আমি একটু করি না বলে এরপরে যতগুলি আল্লাহ থেকে বা এরকম কোন আমরের দৃষ্ঠাম না বিশেষ করে কোনো রোজা নেই বরং শ্রাবান মাসে রোজা রাখতে আপনি রাখতে পারে। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা আপনি রাখতেন এবং করতে পারি আর আলোকসজ্জা কেন করেন সেই যে সমস্ত রূপরা আসে বিশেষ করে বিধবা বিচার সকল মুফাসিনের সাথে এটা সকলের রূপ নেমে আসবে সেদিনের ভাগ্যর যিনি সুরা দক্ষণের আসবে আমি থাকি সেটাও দরিদিন কাদেরের ঘটনা যাই হোক রুটি খাওয়াই বলে না আলু রুটি বলেন আলোচনা যাই কিছু করে এই কোটি কোটি টাকা একটা বেদাটকে চালু করার জন্য সরকারি ভাবে ছুটি ঘোষণা করে এইভাবে করা আলোক করেছিল কারো কারো মতে পঞ্চাশ রশিদের যুগে কিছু অগ্নি পুজো ইসলাম গ্রহণ করেছিল তারাই এই নতুন করে আলোচনা করার চালু চালু করেছিল আল্লাহ আব্দুল হাট মোহাম্মে মতে ওই হিন্দুদের একটা ই আছে পরবর্তী সেটাকে বলা হয় দেয়ালি যে আলিমিনা দিলামি ওইটার সাদৃশ্য হল মুসলমানদের এই শৈব এবং আল্লা আব্দুল্লা আল্লা মোল্লা আব্দুল্লা মোল্লা কালিয়া হানি তার মেয়েরা মধ্যে মেকাতের বলেছেন যেটা নতুন করে আবিষ্কার এবং সেই রাত্রিতে আলফিয়া নামাজ পড়া একশো টাকার নামাজ না এবং এই জন্য গোসল যে করবে প্রতি ফোটা বাড়িতে সাত হাজার সাতশো দখল নামাজের নেই কিভাবে না কাপড় এই যে পরল আর কত ভালো মন্দ খাইলো কিন্তু রিক্সা চালক রিক্সা চালকেই থাকলো বড় লোক বড় লোকই থাকলো পরিবর্তন হবে কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে এই জন্য বন্ধুবো জীবনের যক্ষ কাজা নামাজ দেশে রাত্রিদের বারো কাজ করলে বা কাজ করলে সব মাফ হয়ে গেল সবের মূলে জাল হালে কি আছে জাল থেকে বারতাম আর এই জাল যারা করে যার হাদিস না বলে তাদের আল্লাহ খাওয়ার উদ্দেশ্যে যায় করবে না সংক্ষেপে আল্লাহ রব্লা আরামিন আমাদেরকে এই ধরনের বেদা থেকে এই ধরনের মনে রাখবে কেউ যদি বিশেষ করে রোজা রাখে বিশেষ করে নামাজ পড়ে তাহলে সে আল্লাহ করে কারণ প্রমাণ নেই কোনো আটচল্লিশ করে আবিষ্কার এরপরে হিরাজার আলাদা বিরোধিতা করে বিরোধটা করলে কি হবে যখন একটা চালু বুঝেন না যখন একটা চালু হয়ে যাবে ওটা বলছে করবে না তিন ঠিকই আছে এইভাবেই চালু হয় মাটিতে পড়ান সেই ব্যাপারে মাসাল্লাহ দেওয়ার একটা আইনকাম হল তো ব্যবস্থা করল আমাদের এর আগে সাহেবরা নিচে পড়িয়েছেন কোরআন চেয়ার না। মনে হয় আমার ভাই প্রশ্ন করা কিছু কিছু আছে কিনা যায় না বিষয়টা নিয়ে আমার আমার মনে হয় আছে আলোচনা হল আমাদের ওখানকার প্রিন্সিপাল সাহেব মাল আহমার সাহেব এখন আপনার ঠাকুরগা খেলেন্দ্র আগে সাহেব মাহাতব তিনি তখন উত্তরে আমার ভালো খেয়াল আছে তিনি উত্তরে যেটা বলছেন সেটাই আপনাকে দাঁড়াচ্ছে এবং সেটাই সঠিক উত্তর কোরআন হাদিসকে করতে হবে না সম্মান দিতে হবে কিনা আমি বসে এখানে অনেকে দেখিস মাটির মধ্যে ফেলে দেটা কি সম্মান এই সম্মান নয় সম্মান নয় হোক কোরআন সম্মান সম্মান জিনিস একে উচা রেখে হাতে ধরে যেভাবে হোক আপনি করব হাদিস কিসের জন্য তাকে ইস্তেরামের জন্য এবং উপরেই দেখার জন্য আল্লাহ করে ইনশাল্লাহ কোন অসুবিধা খুলে পড়বেন এবং ইস্তারাম করেই পড়বেন বসে পড়ল হাতে ধরে পড়বেন বাড়ির উপরে রেখেই পড়বেন অন্য কাউকে দেখে অনেকে কিন্তু এখানে দেখতেছি আমি অনেক ভাইকে দেখি আমাদের এখানে আল্লাহ তাদের হৃদায়ত এখানে যা অরিজিনাল ভাই তাদের দেখে তাদের অনুকরণ করার চেষ্টা করি ভালো যেতে অনুকরণ করবেন চেষ্টা করার চেষ্টা করবেন আমাদের ইসলাম সৌদি আরবের ইসলাম বর্তমান যেতে এই দেশের লোক জুলুম করে এই দেশের লোক এটা ফল ব্যবসা করে এই দেশের লোকের খান ব্যবসা করে এই দেশের লোক এই দেশের সবই ব্যাংক পদ্ধতি কেমন কখনই বলবেন না এটা সাই গুনাগার হবে বাকি ইমামদের মতে সুন্নাদের মহক্কা ছেড়ে দিলে গুণাগার হবে না তাহলে অবশ্যই মনে রাখবেন সুনাত মহক্কালা যে করেন দখল করবেন আল্লাহ তৈরি থেকে আস্তে আস্তে দূরে যাবে না